াহিম সম্মানিত ভাইগন আমরা দাউলার অপরাধ সমূহ নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম কত মজলি আলহামদুলিল্লাহ আমরা তাদের কিছু অপরাধ নিয়ে আলোচনা করেছি ইনশাআল্লাহ আজকের মজলিসেও তাদের অপর কিছু অপরাধ নিয়ে আলোচনা করব আল্লাহ তালা যদি তৌফিক দেন তাদের অপরাধ সমূহের মধ্যে অন্যায় সময়ের মধ্য থেকে আরেকটি হচ্ছে মিথ্যা বলা এর অর্থ এমন নয় যে কোনো ব্যক্তি তাদের মধ্য থেকে মিথ্যা বলেছে বরং তাদের অফিসিয়ালভাবে কোনো মিথ্যাকে প্রকাশ করা যেটা তাদের থেকে হয়ে থাকে যেটা তাদের সকলের উপরেই পড়ে তাদের মিথ্যাসমূহ থেকে অন্যতম একটা মিথ্যা যেটা তারা বারবার প্রকাশ করেছে সেটা হলো যে দাউলা কখনোই কায়দাতুল জিহাদের অধীনে ছিল না দাউলার বায়াত কায়েদাতুল জিহাদের হাতে ছিল না যেমন আদানি নিজেই बयान जो कायदारे दउल अल कायदार अनुसारी आनुगत्यर को शाखा नो एम टी ना जान य कथा কারণ আমরা পূর্বে আলোচনা করেছি যে দাউলা যে আল শাখা ছিল যেটা সেটা অকাট্যভাবে প্রমাণিত তারা এই মিথ্যাটা প্রকাশ করেছে বা জোরে সরে প্রকাশ করছে যে দাউলা কখনো আল অধীনে ছিল না এবং এখনো নেই এভাবে তাদের মিথ্যাগুলোর মধ্যে থেকে আরেকটা মিথ্যা যারা যেটা তাদের প্রকাশ পেয়েছে সেটা হলো যখন সামের মধ্যে মুজাহিদের মধ্যে খুব দ্বন্দ্ব শুরু হলো রক্ত হতে লাগলো একে অন্যের উপর দোষ চাপাতে লাগল যার ফলে এই মহাইদের মাঝে এই দ্বন্দ্বের ফলে মুজাহিদিনদের মাঝে এই দ্বন্দ্বের ফলে মুসলিমদের হৃদয়ে ক্ষতবিক্ষিত হচ্ছিল কঠিন মুহুর্তে যখন অম্বতের অনেক ব্যক্তিগণ শেখ আবু মোহাম্মদুল জুলানি এবং আবু বাকেরাল বাগদাদের কাছে গেলেন এর সমাধানের জন্য তখন তারা এই বলে সমাধানকে প্রত্যাখ্যান করল যে শেখ আইমান থেকে যে নির্দেশ আসবে তারা সে নির্দেশ মানবে অতঃপর তারা শেখ আইমানের নির্দেশকেও প্রত্যাখ্যান করলো শেখ আইমান আহ্বান জানিয়েছিলেন যাতে করে সেখানে একটি নিরপেক্ষ সেরে এই আদালত গঠন করা হয় সেখানের মাঝে ফাইসলা করা হয় কিন্তু তারা যেহেতু দোষী ছিল এবং তারা জানতো যে আসলে আদালত গঠন করে দোষী তারাই সাব্যস্ত হবে তখন তারা অফিসিয়ার বয়ের মধ্যে বলতেছিল কোন ব্যক্তি নেইন মিউরিহা একটা গ্রুপ হলো দাউলার সাথে এবং তার সাহায্যকারীদের সাথে অশাক্ষুন মা আল ফেরকাতিল মোতালা বাতিল বিল এবং অপর গ্রুপ ওই সমস্ত লোকদের সাথে যারা স্বতন্ত্র সালিসি আদালত চায় আকাঙ্ক্ষা করে এটা একটা মিথ্যা কথা স্পষ্ট মিথ্যা যে আসলে এমন নয় যে পৃথিবীর মুসলিম এখন দুভাগে বিভক্ত হয়ে গেছে একদল দৌলের সাথে আর একদল ওই গ্রুপের সাথে যারা কি চাচ্ছে স্বতন্ত্র সালিসি আদালত চাচ্ছে এবং উম্মতের মাঝে অনেক নিরপেক্ষ ব্যক্তি তখনও কি ছিল বিদ্যমান ছিল এবং বর্তমানেও বিদ্যমান আছে যেমন সে সময় শেখ সোলেমান তারা করতেছিলেন। তারা সেটাকেও মেনে নেয়নি এবং এমন এক মিথ্যা বলছে যে পুরো বিশ্বের মুসলিম যেন এখন কি হয়ে গেছে দুভাগে বিভক্ত হয়ে গেছে দল দৌলের সাথে আর একদল ওই গরুগুলের সাথে এটা স্পষ্ট মিথ্যা কথা কিন্তু এই মিথ্যার চাদরে তারা নিজেদের অপরাধকে ঢাকার অবচেষ্টা করেছে ए भावे देखा जाए एक मिथ्या ते प्रकाश पे अनेक मिथ्याप मिथ्याप्रचार तरह व्यक्तिकंद्रिक तो अनेक विशेषकर तरफ दउलर अफिसियल भावी प्रकाश पे जार कि आलोचना सामने करब दउलार अपर एक अपराध हरिया महकमान जेटा तर अपराध समूह मध्य अन्नतम अपराध इमन एक अपराध जार फ हजार हजार मुजाहिदीन के रक्त प्रवाहित हो फ मुजाहिद्दीन मे विभक्ति बृद्धि पे अनेक निष्पाप रक्त प्रवाहित हो सर्वप्रथम लड़ाई फेतना शुरू हल तक बड़ बड़ो मुजाहिदीनगण और गुरुत्पूर्ण व्यक्तिवर्ग तारा चेषा करते से आदेश मेने आदेश आस परा जो ग्रहण कर लो ना इराके फिर गलो ना अतपर जो शेख मुजाहिदी रही चेष्टा कर তারা চেষ্টা করতেছিলেন যে একটি করা যদি হয় সেখানে উভয় পক্ষ সেটা মেনে নিবে এই প্রস্তাব পেশ করল মুজাহিদিনরা কিন্তু দলের পক্ষ থেকে সেটাকে প্রত্যাখ্যান করা হলো আসলে মোনাফিকদের মাঝে ফায়সালা করেন তাদের মধ্য থেকে একটি দল তার প্রত্যাখ্যান করে তাদেরকে মুখ ফিরিয়ে নেয় সুতরাং আল্লাহ তালার বিধানে ফায়সাল করা থেকে যখন আল্লাহ তালার আর মোমিনের বৈশিষ্ট্য হল আল্লাহাম করব করলাম এবং আনুগত্য করলাম উলায় কাহমুল মুফলি হন আর তারাই হচ্ছে সফল কাম আল্লাহ তাল এখানে সফলকাম বলা বলছেন ওই সমস্ত ব্যক্তিদেরকে যাদেরকে আহ্বান করা হয় কিতাবুল্লাহর দিকে এবং শুনলার দিকে আদেশ কি মহান আল্লাহ বলেন তাদের মধ্যকে যদি কতকে কতকের উপর সীমা লঙ্ঘন করে অর্থাৎ এই যে সমাধানকে গ্রহণ না করে সমাধানকে গ্রহণ না করে ফাতিল হাত্তা তাফিয়া ইলা তোমরা ওই গ্রুপের বিরুদ্ধে লড়াই করো যারা বাড়াবাড়ি করতেছে না তারা আল্লাহ হচ্ছে মোহামিনের মত যখন দুটি দল কিতাল করবে তাদের মাঝে সমাধান করা ওয়াজিব অন্যান্য মোহামদের প্রতি যখন সর্বপ্রথম সিরিয়ার মধ্যে দৌলা এবং অন্যান্য মুজাহিদিন গ্রুপ এবং অন্যান্য গ্রুপের মধ্যে লড়াই সূচনা হলো সেই সময় যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন আমরা পূর্বে আলোচনা করেছি শেখ আবদুল্লাহ মাহিসী হাফিদ উল্লাহ যিনি তখন দাউলার সাথেই ছিলেন এক ধরনের অন্য কোনো গ্রুপের ছিলেন না শেখ আবু সোলেমান আল মোহাজির হাফিজ সহ অন্য অন্য ওলামাগণ এবং মুজাহিদ্দিনগণ চেষ্টা করছিলেন শেখ আবু মোহাম্মদ আল মকদিসি হাফিজ উল্লাহ তারা সকলে চেষ্টা করতেছিলেন যাতে এটা সমাধান করা যায় অর্থাৎ একটি সরিয়ে আদালত গঠন করা হয় সেই সরিয়েত করে দিবে এই বিবাদমান গ্রুপগুলোর মাঝে সমাধান করে দিবে এটা আল্লাহ ছিল এবং বিশিষ্ট সময় এক এক অজুহাত দেখিয়ে এটাকে কি করেছে প্রত্যাখ্যান করেছে যার ফলে লড়াইটা বৃদ্ধি পেয়েছে এবং হাজার হাজার মুজাহিদিনকে নিষ্পাপ রক্ত দিতে হয়েছে এবং রেশ এখনো কাঠিনী এবং শেখ আবু সুলাইমান তিনি বলতেছিলেন দাউলার বাপার শাহাদিৎ ছিলেন ও দলিল সর্বপ্রথম যখন শেখ الله তাদের সামনে ঈশ্বরী মাহকামা বা সমাধানের জন্য চেষ্টা করতেছিলেন তখন তারা ঈশ্বরী মাহকামাকে প্রত্যাখ্যান করলো। এই দলিল এই আমাদের আল্লাহ আমি আপনাকে সাক্ষী রেখে বলছি যে বাগদাদি নিজেই এ ব্যাপারে স্পষ্ট ভাবে स्पष्ट कर विचारक हिस्से शेख अबल विश्वस्तल बर्णना करें जो देखिए मध्य प्रथम रक्त प्रवाहित हलो दउल एक ग्रुप ग्रुप के हत्या करल তারা আল্লাহ একজনকে হত্যা করলো আমি বুঝতে ছিলাম যে সামনে হয়তো অবস্থা ভিন্ন দিকে চলে যাবে তখন শেখ আব্দিজ বলতেছেন যে আমি কোরআনের দিকে তাকালাম কোরআন ফাঁক মহিলাল্লাহ তোমাদের মাঝে যদি কোনো বিষয়ে দ্বিমত দেখা যায় তাহলে তোমার সেটাকে আল্লাহ তাল্লাহার কাছে কি করো ফিরে দাও ফাঁক মহিল তার হুকুম কার দিকে দাও আল্লাহ তাল্লাহার কাছে দাও সুতরাং তখন আমি বুঝলাম যে এটার সমাধানের জন্য কি করতে হবে একটা স্বতন্ত্র কোন বিচারক কোন দায়িত্বশীল থাকতে হবে যে এই সব কি করবে সমাধান করবে এছাড়া কেউ কাউকে মানবে না তিনি বলতে অর্থাৎ তখন আমাকে শুরুতে দৌলার পক্ষ থেকে জানানো হলো যে সমস্যা নেই তারা এই ব্যাপারে কি রয়েছে সন্তুষ্ট রয়েছে শরীর মাহকামা হবে। তিনি বলতে আমি কি হলাম অনেক খুশি হয়ে গেলাম কল্যাণের জন্য এবং আমি অন্য যারা রয়েছে তাদেরকে সন্তুষ্ট করার জন্য তাদেরকে রাজি করার জন্য চেষ্টা করা শুরু করলাম আমি জানি যে সামের মধ্যে যে গ্রুপগুলো জিহাদ করতেছে তাদের সকলে মানহাজ এক নয় মানহাজের মধ্যে পার্থক্য রয়েছে এবং সকলের মানহাজ ঠিক নাই এজন্য এক তার প্রস্তাব পেশ করলাম আইন হাসারঅল বা অন্য অনুসরণ এই ধরনের বিষয়গুলো যাদের মাঝে নেই এমন গ্রুপ থেকে কি হবে কাজেরা নির্জিত হবে নির্ধারণ করা হবে যখন আমি সকলকে কি করলাম একত্রিত করলাম তারা বললো পাকা আলী তারা বললো জামাত এর কারণ হচ্ছে যে কিছু জামাত আছে এখানে গ্রুপ আছে যাদের মাঝে কিছু কি বিদ্যমান সমস্যা বিদ্যমান ঠিক বলতেছেন তখন আমি বললাম যে তাহলে বিচারক যারা হবে এমন গ্রুপগুলো থেকে হবে যাদের মানহাজ স্পষ্ট পরিষ্কার এবং জিহাদের ময়দানে যাদের ভালো যোগ্যতা রয়েছে যেমন সুকুরুল আইস কাতিবতুল হদ্রা শ্যামুল ইসলাম অন্য গ্রুপ তখন তারা এক্ষেত্রেও কি করলো অপারগ অপারগতা জানালো তখন তিনি বলতেছেন তাহলে তারপর আমি প্রস্তাব পেশ করলাম তাদেরকে তাহলে কাজী হোক স্বতন্ত্র কোন কাজী হোক অত কোন মাঠ কামা কোনো একজন কি হোক কাজী বিচারক হোক ইনসাফকারী কাউকে আমরা কি করি বিচারক মানাই আমরা কি করি বিচারক বানাই যাদের মানহাজ হক মানহাজের ব্যাপারে সকলে আমরা কি ঐক্যমত সকলে স্পষ্ট শেখ সোলাইমান আল আলা শেখ ইব্রাহিম অন্যান্য শেখরা ফারাফাজ তারা সেটা কেউ করলো প্রত্যাখ্যান করলো তখন আমি যারা ইতিপূর্বে খরাচানের মধ্যে স্বতন্ত্র কি করছে বিচারক ছিল তারা স্বতন্ত্র ভাবে দায়িত্ব পালন করুক তারা সেটাকেও কি প্রত্যাখ্যান করলো তখন আমি তাদেরকে বললাম তখন আমি দৌল ভাই দৌল ভাইদেরকে বললাম যে তাহলে তোমরা আমাকে একটা প্রস্তাব দাও যার মাধ্যমে কি হবে আল্লাহ করা হবে সমস্যার সমাধান করা হবে কারণ আমাদের এখন একটা বিচারে প্রয়োজন আছে এমন যে ওদের তো কি আছে সেই বিভাগ আছে ওদের তো মহকামা আছে সুতরাং অন্য মাহকামার প্রয়োজন নেই তখন সে আব্দুল মহাই মোহিনী তাদেরকে বললো যে তোমাদের মহকামা আছে সেটা তো দাউলার মাহকামা অন্য গ্রুপ এসে সেখানে কি করবে বিচার ফাইসলা করবে যদি তারা ওই অন্য গ্রুপের ভাইরা বলে যে আমাদের সাথে তো কি হবে বিচার কারণ যারা যারা বিবাদী তারাই আবার কি বিচারক এটা কি কেউ কখনো মেনে নিবে আল্লাহ কি বলেনি কাহাউন রহেমুল্লাহ তিনিও চেষ্টা করেছেন তারা সেটাকেও কি করেছে প্রত্যাখ্যান করেছে যেটা শেখ মগদিসি রহেমুল্লাহ তার কে তাদা বা লেখা সেখানে উল্লেখ করেছেন তারপর আদাউল্লাহুল ইসলাম ইয়াফিলাম্পষ্ট করেছেন যখন রক্তপাত শুরু হয়েছে এ সময় আবশ্যক ছিল কেন সেটা এই মাহ্কামা করা কাউকে বিচারক মারা এবং যাদের মাঝে দ্বন্দ্ব হচ্ছে সমাধান হওয়া কিন্তু তারা কোনো কিছু না মানে সকলকে সবকিছুকে প্রত্যাখ্যান করেছে যার ফলে হাজার হাজার মুজাহিদের রক্ত প্রভাবিত হয়েছে তাদের অপরাধ সমূহের মধ্যে থেকে অপর একটি অপরাধ হচ্ছে তা ফিরের ক্ষেত্রে চরম বাড়াবাড়ি ক্ষেত্রে চরম বাড়াবাড়ি আমাদের যে জিনিসটি স্পষ্ট থাকা দরকার ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা একটি ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা এর মাঝে যেমন বাড়াবাড়ি এর মাঝে যেমন ছাড়া ছাড়ির অবকাশ নাই। তেমনি এর মাঝে বাড়াবাড়ির কোনো অবকাশ নেই উন্মতের এই পদ কারণেই হচ্ছে এই বাড়াবাড়ি এবং কি ছাড়া ছাড়ি এজন্যা কখনো বাড়াবাড়িও করে না ছাড়া ছাড়িও করে না হাদিসের মধ্যে আসছে রাসুল্লাহ আলী সাল্লাম বলেন ইয়া কুম্বল গুলুদিনা হালাকা মান কবিল যে তোমরা দিনের ক্ষেত্রে বাড়াবাড়ি করা থেকে সাবধান থাকবে বেঁচে থাকবে বলতেছেন যে হে তোমরা দিনের ক্ষেত্রে বর্ণনা করেছেন সিনফা ইমামুন দুধরনের ব্যক্তি काफे आख्या दानी से हुकुमे सर्वाधिक गुरुत्वपूर्ण हुकुम हलो तकफिर कारण की एक जो मुस्लिम के একজন ব্যক্তিকে যে মুসলিম নামে পরিচিত তাকে ইসলাম থেকে কি করা হচ্ছে না না। তার সাথে যদি কোনো মুসলিমের বিবাহ অবস্থা থাকে বিবাহ বিচ্ছেদ কি হয়ে যায় ঘটে যায় তার মিরাসের হুকুম যে আছে সেটাও কি ঘটে পরিবর্তন ঘটে এ ধরনের জীবনের নানা হুকুম কার্যকর হয় এই শুধু তাকফির হুকুমের উপর ভিত্তি করে यहलम क्षेत्र खूब चूड़ान भावता अवलम्बन चूड़ान भावता अवलम्बन रसलमिन बोकारि मु मुमिन के काफे बोलो व्यक्ति मुमिन के काफे बोलो से जो हत्या करलो हत्या करार मत मुमिन के काफे बोला माना की हत्या करारत আবু থেকে আল্লাহিত তিনি ব্যক্তিকে ফাসেক বলে সম্বোধন করে গালি দেয় অথবা কাউকে কাফের বলে আখ্যা দেয় তাহলে এই কুফুরি ফিসকি তার যে বলছে তার দিকে কি করে ফিরে আসে যাকে বলছে সে যদি বাস্তবে ফাসেক অথবা কাফের না হয় রসল্লাহ আলহাল্লাম থেকে আরেকটি হাদিস বর্ণিত একজন ব্যক্তি বললো লিফুনা আল্লাহর শপথ আল্লাহ ব্যক্তিকে ক্ষমা করবেন না কি বলছেন আল্লাহর শপথ আল্লাহ ব্যক্তিকে কি করবেন না ক্ষমা করবেন না এর অর্থ কি তাকে তাকফির করলো কারণ আল্লাহ তালা মোমিনদেরকে ক্ষমা করবেন কাফেরদেরকে কি করবেন না ক্ষমা করবেনা ফক্লা আল্লাহ বললেন আমার ব্যাপারে এই সাধ্য দেখালো সে বলল যে কি করব না আমি তাকে ক্ষমা করব না ইনি আমি তাকে কি করে দিলাম ক্ষমা করে দিলাম ধ্বংস করে দিলাম নষ্ট করে দিলাম তাহলে কত বড় একটি ভয়ঙ্কর বিষয় সুতরাং দিনের মধ্যে অনেক স্পষ্টকাতর একটি বিষয় হচ্ছে তাকফির আল্লাহ শাহকানি রহিম তাকফিরের ব্যাপারে বলছেন ওয়ার বলতেছেলিম বিখরুজ ইসলাম কোন একজন ব্যক্তির ইসলাম থেকে বের হয়ে যাওয়া এবং কুফরের মধ্যে প্রবেশ করার ব্যাপারে হুকুম প্রদানটা কোন মুসলিমের জন্য মুসলিমের জন্য এই হুকুম দেয়া। ততক্ষণ পর্যন্ত উচিত হবে না বৈধ হবে না যতক্ষণ না তার কাছে সূর্যের চেয়ে স্পষ্ট দিনের বেলা সূর্যের চেয়ে স্পষ্ট দলিল থাকার পূর্বে কাউকে কুকুরের হুকুম দেওয়া কি হবে না বৈধ হবে ইবুরহানিনাহা মিন শামসিন নাহা থেকে একদল সাহাবির মাধ্যমে একাধিক হাদিস কি রয়েছে বর্ণিত রয়েছে কোন ব্যক্তি যদি তার ভাইকে বলে ইয়া কা তাহলে এই কথাটা তাদের দুজনের একজনের দিকে কি করে ফিরে আসে তারপর এই ব্যাপারে যে হাদিস গুলো এগুলো আল্লাহ উল্লেখ করে বলেন সেগুলো সবচেয়ে বেশি ভীতি প্রদর্শন করি সতর্ককারী এবং সবচেয়ে বেশি উপদেশ প্রদানকারী কোন ক্ষেত্রে তাকফিরের ক্ষেত্রে বাড়াবাড়ি না করার ক্ষেত্রে তাকফিরের ক্ষেত্রে দ্রুতগামী অর্থাৎ দ্রুত কাউকে তাকফির না করার ক্ষেত্রে কোন মুসলিমকে যে চেয়ে স্পষ্ট দলিল দিনের বেলা সূর্যের স্পষ্ট দলিল থাকার পূর্বে কাউকে কাকের বলা উচিত হবে না কোন মুসলিমের উপর যে মুসলিম আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে দাউলার তাকফিরের ক্ষেত্রে বাড়াবাড়ি এক চরম পর্যায়ে অবনীত হয়েছে যে তারা মুসলিমদেরকে তাকফির করে শুধু মুসলিম না মুসলিমের মধ্যে সর্বশ্রেষ্ঠ যারা মুজাহিদিন তাদেরকে তারা তাকফির করে এবং সঠিক পথের যে তাকফির করে। আদনানী তার বয়ান দৌলের মুখপাত্র আবু মুহম্মদ আদনানি তার বয়ানের মধ্যে বলেন তার বয়ানটা হল ইয়াকা আল্লাহ এই নামে তাদের অফিসিয়াল এক বিবৃতির মধ্যে তিনি দৌলা ছাড়া পৃথিবীর মধ্যে অন্য কোনো গ্রুপে কি করছে না আল্লাহ তালার আইন আল্লাহ তালার বিধান প্রতিষ্ঠা করতেছে না সুতরাং দাউলা যেহেতু আল্লাহ তালার বিধান প্রতিষ্ঠা করতেছে কোনো ব্যক্তি যদি কি করে দাউলার বিরুদ্ধে লড়াই করে হয়ে যাচ্ছে এই ঘোষণা তারা অফিসিয়াল ভাবে দিচ্ছে আর বলতেছে মুসলিম তুমি সতর্ক হিতালিয়া তদ্রি যে ইসলামী দাউলাতুল ইসলামিয়াউলার কারণে কি হচ্ছ হচ্ছ। চাই তুমি জানো হচ্ছি তারা প্রথমে এক মোকদ্দমাৎ কায়ম করছে যে কি পৃথিবীর মধ্যে একমাত্র ইসলামী হকুমত প্রতিষ্ঠা করতেছে দাউলা আর দাউলার বিরুদ্ধে কিতাল করা মানে আল্লাহর আইনের বিরুদ্ধে কিতাল করা আল্লাহর আইন পরিবর্তনের জন্য কিতাল করা আর যে ব্যক্তি আল্লাহর আহিনের আইনকে পরিবর্তন করার জন্য কিতাল করবে সে কাফের হয়ে যাবে কি হয়ে যাবে সুতরাং করতেছে আক্রমণ করতেছে আক্রমণ করতেছে কারণ নিজেদের রক্ষার্থে যদি অস্ত্র ধরে তারা কি হয়ে যাবে কাফের হয়ে যাবে কারণ কার বিরুদ্ধে লড়াই করতেছে দাউলার বিরুদ্ধে লড়াই করতেছে একই বয়নের মধ্যে আদনানি আর নিজের যে এই যে এই মাঝাবটা অর্থাৎ ভাবে সে বলতেছে অন্য গুরুগুলোর ব্যাপারে বলতেছে তোমাদের মধ্য থেকে যারা আমাদের বিরুদ্ধে কিতল করতেছে তাদের মধ্য থেকে অনেকেই ইসলামী রাষ্ট্র চায় না কুরহান লিষদ আল্লাহ लड़ाई करते मानव रचित आईन के पचंदी तुम्हारे संख्या की खूब कमान गुरुगुलते এই ধরনের হ্যাঁ তোমাদের মধ্যে অনেকে আমাদের মধ্যে কিতাল করে অথচ সে চায় কি আল্লাহ তাল্লা শরীরা করতে কিন্তু সে পদ হয়েছে এবং অতপর কি পায়না হেদায়ত পায় আমাদের বিরুদ্ধে কিতাল করে এইভাবে যে আমরা আগ্রাসী শত্রু আর তোমাদের মধ্য থেকে অনেকে লড়াই করে পার্থিবের কোন কিছু বিষয়ের জন্য এবং কিছু বেতন যেটা গ্রুপ দেয় সেটার জন্য বীরত্ব প্রদর্শনের জন্য গর্বের জন্য এ অনেক নিয়ত বিদ্যমান রয়েছে তারপর আনন্দী বলতেছে জেনে না আমরা কি করব না এই উদ্দেশ্য এবং এই প্রকারের মাঝে কোন কি করবো না পার্থ করবো না কুদরত আটক করার পর তোমাদের ব্যাপারে আমাদের হুকুম কয়টা একটাই সেটা হলো কি তালাকাতুন মাথার মধ্যে যে মাথায় বিদীর্ণকারী বুলেট थबा गलारीक्षित बी तुम्थक्य कर ग्रेफतार बिधे अथचार् चाहिए आल्ला तग्रासी शत्रु भाव लड़ाई कर ग्रेफ्तारे पर हत्या कर फिले अर्थात গ্রেফতারের পর তাদের তাদের জন্য বৈধ ছিল না যে কি করবে গ্রেফতারের পর হত্যা করবে কিন্তু বাঘীকে গ্রেফতারের পর হত্যা করা কি নয় বৈধ নয় তাদের দৃষ্টিতে যদি বাঘি ভাবা আল্লাহ ইবন আব্দুল বা রাহিমাহুল্লাহ বলেন ইমাম فيه বুল মুসিমিন কোন ইমামের উপর কোন বিদ্রোহী করে যার কোনও যদি হয় এই পরিমাণ লোকদের নিয়ে কিতাল করবে যা যথেষ্ট হয় ওয়ে হুম কবলা ফিল জামা আর কিতালের পূর্বে তাদেরকে আনুগত্যে এবং জামাতের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার আহ্বান জানাবে আবা আনির রুজু যদি তারা সোলাহ করতে এবং ফিরে আসতে অসম্মতি জ্ঞাপন করে তাদের বিরুদ্ধে কিন্তু কি করবে না তাদের যারা বন্দী আছে তাদেরকে হত্যা করবে না তাদের মধ্যে থেকে যারা পলায়নরত তাদের পিছিয়ে ধাওয়া করবে না তাদের মধ্যে যারা জখম তাদের উপর আঘাত করবে না তাদের পরিবার পরিজনকে বন্দি করবে না এবং তার মাল তাদের মাল সম্মত কি করবে না গ্রহণ করবে না সুতরাং ইসলামের বিধান হচ্ছে যে তাদেরকে হত্যা করা যাবে না সুতরাং বিরুদ্ধে লড়াই করুক তাদের বিরুদ্ধে তারা কি করবে হত্যা করবে ওই যেটা সে একটু পূর্বে বলছে ফাহার ফাইনাকি কিতালুল ইসলামিয়া তা কাবিল গুফরি সাবধান থাকো তুমি দৌলাতুল ইসলামের বিরুদ্ধে কিতালের কারণে তুমি কিসের মতো কত হচ্ছ শুধু এতটুকু নয় বাড়াবাড়ি করছে যে অনেক বড় বড় মুজাহিদিনের হাত থেকে রক্ষা পায়নি দাওলা তাকফিরের ক্ষেত্রে যে শব্দটা ব্যবহার করে সেটা হলো আসা শব্দটা ব্যবহার করে হতো ইরাকের মধ্যে যে সমস্ত ব্যক্তিরা আমেরিকার পক্ষ নিয়ে মুজাহিদিনদের বিরুদ্ধে কি যুদ্ধ করত আমেরিকা যাদেরকে গঠন করেছিল মুজাহিদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সাহওয়াত তাদেরকে বলা হতো অর্থাৎ তারা মোর্ত হয়ে গেছিল কারণ তারা সরাসরি আমেরিকার পক্ষ নিয়ে কাদের বিরুদ্ধে যুদ্ধ করতো মুজাহিদিনের বিরুদ্ধে যুদ্ধ করতো পরবর্তীতে সাহবাদ একটা পরিভাষা হয়ে যায় এবং মুজাহিদিনরা এই সমস্ত মুরতাদের ক্ষেত্রে কি ব্যবহার করে সাহওয়াত শব্দটা ব্যবহার করত। আর দাউলা যে সমস্ত গ্রুপকে মুরতাদ মনে করে তাদের দৃষ্টিতে তারা তাদের ক্ষেত্রে কোন শব্দটা ব্যবহার করে সাহওয়াত শব্দটা ব্যবহার করে তারা নিজেই কিসের ব্যাখ্যা দিচ্ছে একটি পরিভাষা যেটার আগমন ঘটিছে আমেরিকান পদাতিক বাহিনী তাদের মুক্তাদদেরকে সাজিয়ে তোলার জন্য সাহাত শব্দ অর্থ সচেতনতা এই ধরনের এই শব্দটাকে কি করা হয়েছে সুন্দর করার জন্য আমেরিকা এই কি করছে ব্যবহারটা স্পষ্ট থাকতে হবে যে সাহ ক্ষেত্রে ব্যবহার করে ক্ষেত্রে এবং সাহাত মূলত একটা একটা পরিভাষা হয়ে গেছে যেটার মূলত ছিল তারা ইরাকের মধ্যে যারা আমেরিকার পক্ষ নিয়ে যদি যে সুন্নরা লড়াই করতো তাদের তাকফিরের মধ্যে যেমন তারা জবাহাত আল কায়দার যে সিরিয়া শাখা স্পষ্ট ভাবে যে ভাত্রে তারা কি করেছে তাদের পত্রিকা দশ নম্বর খন্ড কামা জুল যে হুকুম কাফের হয়ে যাবে রিদ্দা হয়ে যাবে অর্থাৎ এই জোটের মধ্যে যারা থাকবে তারা মোরতাদ হয়ে যাবে বলতেছে প্রকাশ্য ইসলামের বাহ্যিক দাবি ইসলামের বাহ্যিক দাবি এবং শরীয়ত প্রতিষ্ঠার কথিত নিয়ত শরীয়ার কথিত নিয়ত এবং ইসলামের বাহ্যিক দাবি এই জোটের মধ্যে যারা আছে তাদের কোন কি আসবে না কাজে আসবে না কামা কামাহুয়া কামা কামাহ হালফি জাহাতুল জুলানি গরিহা যেমনটা অবস্থা হল কি জাহাতুল জুলানি জাহাতুল জুনানি তারা কোনটাকে বলে জা নুসরা কে বলে যেমনটা অবস্থা জাভাহাত নুসরার এবং অন্যান্য গ্রুপ গুলো এই জোটের মাধ্যমে ওই সমস্ত দলের সাথে যারা শরীয় প্রতিষ্ঠা থেকে বিরত রয়েছে দৌলতুল ইসলামিয়া এবং তাদের সাথে মিলে দৌলতুল ইসলামিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার কারণে তারা বাস্তবে কোন কিসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে ইসলামী শরীয়তের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে প্রতিষ্ঠিত শরীয়তের বিরুদ্ধে অন্য শরীয়ত দ্বারা সেটাকে কি করার জন্য পরিবর্তন করার জন্য তাহলে একই ভাবে জাভাতুন নুসরা মুজাহিদ কে তারা আমি করতেছে এভাবে বলতেছে জাভাতির মধ্যে যার অন্তরে সামান্য পরিমাণ কল্যাণ ছিল সৈনিকদের মধ্য থেকে তারা দাউলার সাথে কি হয়ে গেছে মিলিত হয়ে গেছে এবং হিজবা গুড়ামি দ্বারা দলকানা দ্বারা ভাল বলতেছে শুধু এটাই নাসলিমিন মুসলিমদের বিরুদ্ধে মুরতাদ ভালোবাসায় তাদের অন্তর কি হয়ে গেছে ভরে গেছে এভাবে তারা জবাহাতুল নুসার যারা রয়েছে সকলকে কি করছে তাকফির করতেছে। তারা যে করে। একজন মুজাহিদ ছিলেন যেভাত সালাহিনিসানি তিনি নিজে এই ব্যাপারে কি করছেন সাক্ষ্য দিয়েছেন তিনি দাউলার যে প্রধান ছিল প্রধানদের একজন আবু উমর আিসানির সাথে সাক্ষাৎ করেছিল করার পর তিনি এসে এই সাক্ষ্য দিয়েছে স্পষ্ট ভাবে যেটার ভিডিও এখনো বিদ্যমান রয়েছে मजल्ला पत्रिका दाविक स्पष्ट भाई उल्लेख करते गृहित हो जाएना अलकाएं করেছে শেষে এমন একটা পর্যায়ে রয়ে গেছে যে তাদের সাথে নাই এমন কোন মুজাহিদ গ্রুপে যেন কি পড়ছে না বাদ পড়তেছে না সকলেই যেন কাফের হয়ে গেছে তাহলে তাদের কাছে যদি এমন একটা মুজাহিদিন ক্ষেত্রে যারা অনেক কঠিন হিসেবে পরিচিত তাদের একিদাও যদি তাদের কাছে কি হয় মর্জিয়া হয় তারাও যদি মুসলিম তাদের কাছে না হয় তাহলে সাধারণ মুসলিমদের অবস্থা তাদের কাছে কি এটা কি আসে বুঝে আসে শুধু এতটুকু নয় তারা মুজাহিদুল ওলামা ও সাহেব যারা আছে তাদেরকে করতে কি করেন মুস্তিমিন মুসলিমদের ওলামা মুসলিমদের কে তাকফির করার ক্ষেত্রে জাহেলদের কি বাড়াবাড়ি মিন আল মুঘন্য একটা অপরাধ ও ইনামা হাদা। তারা কি করে বাড়াবাড়ি করে তারা তালেবানদের যে প্রধান শেখ মুল্লা আখতার মনসুর হাফিজ আহ পর্যন্ত কি করেছে স্পষ্ট ভাবে তাকফির করেছে তাদের অফিসিয়াল মিডিয়া হায়াত থেকে প্রকাশিত ভিডিও ইয়া এই ভিডিওর মধ্যে শুধু আখতার মানসুর কেফির করে নাই কি বলতেছে তাগুত উন্মাদ পাগল তাগুত আখতার না সেগুলো রক্ষা করে এবং পাকিস্তানি গোয়েন্দা সংস্থাগুলোকে গুলোকে সাহায্য করে এবং সেখানে তারা ইমান সম্পর্কে বলতে তালেবান্ত হয়েছে এবং তাকে সাহায্য করতেছেন তারা অভিযোগ করেছে তাদের তাকফিরের মধ্যে পতিত হয়েছে প্রায় বিশ্বের সকল বড় বড় মুজাহিদিন জিহাদি তানজিম গুলো আজকে এখানে শেষ করি সামনে মজলিস ইনশাল্লাহ আবার তাদের অপরাধ সময় নিয়ে আলোচনা হবে সবাহান